বাংলা মানবতা সমাধান প্রিয় দর্শক মন্ডলী আমাদের ইসলামী অর্থনীতি হালাল হারাম বিষয়ক যে আলোচনা আমরা শুরু করেছিলাম তারই জের ধরে ঘর বন্ধ করার সময় যে শিরকে হয়ে থাকে সেই সিরিক বর্জন করে আপনি নিজে ঘর বন্ধ করুন এই পর্যায়ে আলোচনা করেছিলাম এক সময় আজই তার পরিপূরক আলোচনা যে আপনি নিজে ঘর বন্ধ করুন আপনি ভাড়াটে কাউকে ডেকে না নিয়ে এসে আপনি নিজে শরীয়তের পদ্ধতি ব্যবহার করুন অপরকে ডেকে নিয়ে এসে সিরিক করাবেন না আপনি তৌহিদবাদী মুসলিম খাঁটি মুসলিম আপনার বাড়িতে সিরকের আড্ডা প্রতিষ্ঠা করবেন না আপনার বাড়িতে এমন কাউকে ডাকবেন না যে আপনার বাড়ির ভিতরে আপনার বাড়ি থেকে শয়তান জিন ভূত যা বলেন এমনি বিতাড়িত হবে এ সম্পর্কে মোহাম্মদুর রসুল্লাহ আরো বলেছেন আল্লাহতালা একটি লিখা লিখেছেন তা কখন লিখেছেন আসমান জমিন সৃষ্টি করার দু হাজার বছর আগে সেই কিতাবে কি লিখেছেন ফা ফাহা মিনহু আয়াতাইনি সেই কিতাবে যা কিতাব লিখেছেন সেই কিতাব হচ্ছে কোরআনে মাজি কোরআনে মাজিদে মাহফুজে আগে লেখা হয়েছে তাই না লিপিবদ্ধ আগে মাহ্লাহ মাহফুজ আলাহ মাহফুজ থেকে তারপরে দুনিয়াতে আস্তে আস্তে অবতরণ বা অবতীর্ণ করা হয় ফা ফাহালা মিনহু আয়াতাইনি তার মধ্য থেকে দুটো আয়াত অবতীর্ণ করেন সেই দুটি আয়াত দিয়ে সুরা বাক সময় যে আয়াত দুটি কোনো বাড়িতে তিন রাত পরা হয় সে বাড়িতে শৈতান নিকটবর্তী হয় না সে বাড়ির নিকটবর্তী হয় না কে মুসনাদ আহমদের হাদিস আর কোরআনের উচ্চ শিখর হল সুরা লাইলান যে ব্যক্তি রাত্রে সুরা পাঠ করবে তার বাড়িতে শয়তান প্রবেশ করবে না তিন রাত আপনি আ যে ব্যক্তি দিনে পাঠ করবে লাম তার বাড়িতে তিন দিন শয়তান আসবে না ঘর বন্ধ করার সরি পদ্ধতি যে আপনি বাড়িতে সোরা বাকারা তেলবাত করুন এ কথাও আপনারা জানেন আবু হর রাজে আল্লাহ তালা একবার সৎকার মাল ফেত্রার মাল পাহারা দিচ্ছিলেন এমন সময় শাহতান মানুষের বেশে সেই মাল চুরি করতে এলো ধরা পড়ে গেল আবু হরেরা বললেন আমি তোমাকে রাসোরামের দরবারে পেশ করব বলল না আমার এরকম সন্তান আছে আমি গরিব এসে আমাকে ছেড়ে দেন চাক ছেড়ে দেওয়া হলো দ্বিতীয় রাত্রে তৃতীয় রাত্রে একই অবস্থা তৃতীয় রাত্রে বলছেন আজ আমি তোমাকে ছাড়বো না আজ আমি তোমাকে রাসুলের দরবারে অবশ্যই পেশ করব তখন সে বলল আবু হরাইরা আমাকে ছেড়ে দিন আমি আপনাকে একটা জিনিস শিখিয়ে দেবো সেই জিনিস যদি আপনি পাঠ করেন তাহলে আপনার কাছে শয়তান আসবে না সেটা কি আয়তুল করছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গেলে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন তুমি কি জানো আবু হ্রয়রা কে তোমাকে শিখিয়েছে সদা কাকা ওয়াহুয়া কাজুব এক তাহা মিথ্যুক এক মিথ্যাবাদী সবচেয়ে বড় মিথ্যাবাদী তোমাকে শিখিয়েছে কিন্তু যা শিখিয়েছে তা সত্য বোঝা গেল কি আয়তুল কুরসি যদি কেউ পরে রাত্রে তাহলে তার কাছে শয়তান আসে না এমনকি চোর ডাকাত চোর ডাকাতো আসবে না কারণ ওই যে চোরের হিসাবে চোর চুরি করতে সেছিল। বোঝা গেল আয়তুল কুরসি পাঠ করুন শোবার সময় আর সবার সময় সোরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করুন আপনি মহিলাদেরকে শিখিয়ে দেন যেন মহিলারাও পাঠ করে শয়ন করে তাহলে আপনার ঘর এমনি বন্ধ হয়ে যাবে কোনো দিক খোলা থাকবে না আপনার ঘরে কোনো প্রকারের শয়তান আসবে না এরপরে বলছিলাম চার নম্বর পদ্ধতি ঘর বন্ধ করার চার নম্বর পদ্ধতি বাড়ি থেকে বাজনা দূর করুন বাজনা দূর করুন আপনার বাড়িতে যেন বাজনা না থাকে কেন আবু হর রাজিয়াল বলছেন কালা রসুল্লাহ সাল্লাহআল আসাল্লাম লা ফিহা জারাস। মানে রহমতের সেই জামাতের সাথী হন না যে জামাতে কুকুর থাকে অথবা বাজনা থাকে ঘণ্টি থাকে টিং টিং টিং টিং করে বাজছে এই জন্য যদি আপনার রিং টনে কোনো বাজনা থাকে কিংবা এমন রিং থাকে যেটা মিউজিক সেটা ডিরেক্ট করে দেন আপনি আপনার মোবাইলে কোনো বাজনা লাগাবেন না গান লাগাবেন না এমনকি কোরআন লাগাবেন না আজান লাগাবেন না কেন গান বাজনা লাগালে বুঝতেই পাচ্ছেন মসজিদে আছেন বেজে উঠল তাহলে মসজিদের ভিতরে বাজনা বাজানো কি এমনি বাজনা বাজানো বাজনা শোনা হারাম কিন্তু মোবাইলের ফজিলতে আজ আমাদের মসজিদে মসজিদের ভিতরে কি হচ্ছে বাজনা বাজছে অর্থাৎ রিং সাধারণ ডিং রাখুন যদি পাখির আওয়াজ হয় তাও ভালো তবুও মসজিদ প্রবেশ করার সময়ে সেটাকে সাইলেন্টে রাখুন যাতে করে কোনো প্রকার আওয়াজ নামাজির মুসল্লির ধ্যান এবং মনোযোগ কেড়ে না নেয় আর কোরআন রাখবেন না কেন আজান রাখবেন না কেন এটা তো ভালো জিনিস কেন রাখবেন না যেহেতু আপনি এমন জায়গাতে আছেন এমন পজিশনে আছেন যে সময়ে কোরআন শোনা বা কোরআনের আওয়াজ আসা অথবা আজান শোনা বা আজানের আওয়াজ আসা ঠিক না মনে করুন বাথরুমে আছেন আপনার মোবাইল অন আছে আর সেই সময় কেউ আপনাকে রিং করলো আপনার কি ভরা আছে কোরআন ভরা আছে পায়খানা করছেন সেই অবস্থায় কোরআন বাজছে কেমন লাগবে অতএব ঠিক না কোরআন রিংটনে ব্যবহার করবেন না আর আজানো ব্যবহার করবেন আল্লাহ জিকির ব্যবহার করবেন না কারণ আপনি অসুবিধায় পড়তে পারেন আর মিউজিক ব্যবহার করবেন না মিউজিকের সাথে শয়তান থাকে যেমন হাদিসে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আর এক হাদিসে এক মহিলা বানানা তিনি বলছেন আমি আয়েসা রাজিয়াল্লাহ তাল কাছে ছিলাম আলাইহা আলাইহা জারিয়া একটি ছোট অথবা বাঁদি প্রবেশ করল তার সাথে ছিল জালা আজেল পায়ে ঘুঙুর পায়ে ঘুঙুর বলতে নুপুর হতে পারে মহিলারা নুপুর ব্যবহার করে না নুপুর ব্যবহার করা যায়জ না না যায়জ নুপুর ব্যবহার করা যায়জ আপনি যদি ব্যবহার করেন যে নুপুরে ঝমকঝমক শব্দ আছে তাও ব্যবহার করা যায় যদি আপনি স্বামীর সঙ্গে থাকেন আর ব্যবহার করা নয় যেহেতু নিষেধাজ্ঞা তারা যেন এমন পদক্ষেপে না চলে যাতে করে তাদের গোপন অলঙ্কার প্রকাশ পায় নূপুর ঝমক ঝমক করে যাচ্ছে আর যুবকের মনে ধমক ধমক করে হ্যাঁ শব্দ জমাচ্ছে বুঝতেই বিনা বাজনা নুপুর যদি হয় তাহলে যখন এলো তার পায়ে ওই শ্রেণীর নূপুর কিংবা ঘঙ্গুর বাঁধা ছিল যাতে আওয়াজ হচ্ছিল আয়ে সারাজে আল্লাহা বললেন ও যেন আমার বাড়িতে প্রবেশ না করে সেই ঘরে সেই গৃহে আল্লাহর রহমতের ফেরিস্তা প্রবেশ করেন না যে ঘরে ঘরটা বা ঘুঘুর বা এই শ্রেণীর ঝুমঝুমি বা এই বাজনা আছে মোট কথা বাজনা আছে তাহলে যদি পায়ের নুপুরের বা ঘুঙ্গুরের বাজনা না হয় তাহলে সুন্দর মিউজিক এটা না যায় না জায়জ হবে এটা বেশি না যায়জ হবে এই যদি বাড়িতে আপনি চান যে বাড়িতে শয়তান না আসুক তাহলে বাড়ি থেকে বাজনা দূর করুন এই যুগে বাজনা দূর করা কত কঠিন বুঝুন যারা বসে টিভি দেখছেন তারাই বলতে পারবেন যে আপনি টিভিতে কী দেখেন কত সময় বাজনা দেখেন আর কত সময় কোরআন দেখেন এর মোকাবেলায় এজা কতটুক। এই বিচার কিন্তু দিতে হবে বিচার আসছে সেই বিচারে আপনার বিচার করা হবে আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেন বাড়ি থেকে শয়তান দূর করতে হলে আপনার এই বাজনা দূর করতে হবে আর শয়তান একদিকে তার বেড়ার একদিকে আপনি তার অশিলা এদিক থেকে আসবে বজায় রাখবেন তাহলে শয়তান যাবে না সে বাড়ি থেকে শয়তান যাবে না ভূত যাবে না জিন যাবে না কিছুই যাবে না সে এখানে বাসা পাবে অথে বুঝতেই পাচ্ছেন যে নিজে ঘর বন্ধ করতে হবে এবং এই নিয়মে করতে হবে পাঁচ নম্বর পদ্ধতি বাড়ি থেকে মানুষ বা কোনো প্রাণীর মূর্তি বা ছবি বা ফটো দূর করুন আপনার বাড়িতে যেন কোনো মূর্তি না থাকে মানুষের মূর্তি কিংবা প্রাণীর মূর্তি মরা বাঘের মরা পাখির মূর্তি বিচরণশীল প্রাণীর মূর্তি বা প্রাণী বিচরণশীল কেন বললাম এই যে গাছপালার ছবি থাকলে সমস্যা নেই গাছের তো প্রাণ আছে তাই না সেই প্রাণ আর এই প্রাণ এক না বিচরণশীল প্রাণী যে চলাফেরা করতে পারে মানে পশুপক্ষী ইত্যাদি মানুষ এমন প্রাণী ছবি মূর্তি যদি বাড়িতে থাকে তাহলে সেই বাড়িতে রহমতের ফেরিস্তা আসেন না প্রবেশ করেন না বিরতির পর আবার বাকি কথা বলবো সাথে থাকুন কাছে থাকুন ইনশাল্লাহ উপকৃত হবেন পরিবেশ। কুসংস্কার কিভাবে আমাদের ঢুকেছে সর্ব ধরনের রীতি নীতি আমার দুই পায়ের নিচে কাজী মোহাম্মদ ইব্রাহিম खान मदनी, है। दे। है होते पारे, देखे बीर अनुष्ठान जलसाएल कल र সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে এবং লেখো আল্লাহ তোমাকে দান করবেন। যে ব্যক্তি এলিম তলব করবে সে যেন আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো প্রথম নামাজের আদেশ দাও प्रिय दर्शक मंडल আলোচনা করছিলাম নিজে থেকে ঘর বন্ধ করুন আর সেই ঘর বন্ধ করার জন্য আপনি যে ওসিলা বলা হচ্ছে যে মাধ্যম বলা হচ্ছে তা আপনি প্রয়োগ করুন যে বাড়িতে ঘঙ্গুর ঘণ্টা থেকে আরও বড়ো আকর্ষণীয় বাজনা বাদ্য ধ্বনিত হয় সে বাড়িতে রহমতে ফেরিস্তা থাকতে পারে না এটা আপনি শুনলেন এবং বুঝলেন আর তার মানেই শয়তান ও বরকতহীনতা সে ঘর হতে বিদায় গ্রহণ করে না বরং সেখানে স্থায়ী বাসা বেঁধে নেয়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 যে গাছপালার ছবি থাকলে সমস্যা নেই গাছের তো প্রাণ আছে তাই না সেই প্রাণ আর এই প্রাণ এক না বিচরণশীল প্রাণী যে চলাফেরা করতে পারে মানে পশু পক্ষী ইত্যাদি মানুষ এমন প্রাণী ছবি মূর্তি যদি বাড়িতে থাকে তাহলে সেই বাড়িতে রহমতের ফেরেজটা আসেন না প্রবেশ করেন না আবু তালাহা রাজে আল্লাহ তালু বলছেন রাসুল্লাহাম বলেছেন আল্লাহ রহমতের ফেরিস্তা সেই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে অথবা মূর্তি বা ছবি আছে আপনি আপনার বাড়িতে টাঙ্গিয়ে রেখেছেন আপনার আব্বার ছবি আপনার ছবি আপনার ছবি কার ছবি কেউ নিজের ছেলে মেয়েদের ছবি রাখে কেউ স্বামী স্ত্রীর ছবি বাঁধিয়ে রেখেছে বিবাহের স্মৃতি বাঁধিয়ে রেখেছে কত রকমের ছবি তারপরে অনেকে আবার মূর্তিও রাখে বাড়িতে শো করার জন্য বাঘের মূর্তি পাখির মূর্তি বানিয়ে রেখেছে এইসব মূর্তি যদি আপনি হাঁটাতে না পারেন কিংবা ফটো ছবি আপনি যদি তামাসিল মানে হচ্ছে এই যে যার দেহধারী মূর্তি এটা ছবি না দেহধারী মূর্তি মাটির তৈরি পাথরের তৈরি বা তৈরি পুতুল দেখবেন বড় বড় পুতুল পুতুল যে তৈরি করা হচ্ছে প্লাস্টিকে বা রবারের এই পুতুল ও মূর্তি এসে যদি পুতুলমা মূর্তি থাকে তবে এই পুতুল ব্যবহার করা যায় না যায় ছোট বাচ্চাদের খেলনার জন্য নেওয়া হয় যায় না যায় সে কথা আলাদা অন্য এক বৈঠকে বলবো। ছ নম্বর হচ্ছে বাড়ি থেকে কুকুর দূর করুন বাড়িতে কুকুর রাখবেন না কুকুর পালতে শরীয়তে নিষেধ করা হয়েছে বিশেষ করে কালো কুকুর হলো শয়তান সুতরাং আপনার বাড়িতে যদি কুকুর থাকে বরং আপনার বিছানায় যদি কুকুর থাকে তাহলে সেখানে আপনার বাড়ি বন্ধ করে লাভ কী কুকুর দূর করে দেন আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে যেহেতু আগে হাদিসে শুনলেন খুলা একাতু বাইতানোরা কুকুর থাকলে সেখানে ফেরিস্তা আসেন না রাসুল উল্লাহ সাল্লাহসাল্লামকে একবার জিবিআলাম বাদা দিলেন যে আসব কিন্তু জিবিআলাম আসতে দেরি করলেন রাসুল্লাহ সাল্লাহসাল্লাম কষ্ট বোধ করতে লাগলেন কি ব্যাপার তিনি আসব বললেন অথচ এলেন না আসছেন না কি ব্যাপার তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন জিবিলকে দেখতে পেলেন তখন জিজ্ঞাসা করলেন যা আপনি বলেছিলেন আসবো তো আপনি কেন এই অভিযোগ ওয়াদা কেন ভঙ্গ করলেন বললেন যে না ওয়াদা ভঙ্গ আমার তরফ থেকে হয়নি তবে আপনার বাড়িতে কুকুর ছিল আপনার বাড়ির খাটের নিচে কুকুরের ছানা ছিল তাই আমি বাড়িতে প্রবেশ করতে পারিনি ইন্না ওয়ালা আমরা মানে ফেরিস্তারা সেই বাড়িতে প্রবেশ করি না যে বাড়িতে কুকুর থাকে অথবা ছবি বা মূর্তি থাকে তালে বোঝা গেল যে বাড়ি থেকে যদি আপনি কুকুর দূর করে দেন মূর্তি দূর করে দেন তাহলে আপনার সেই বাড়িতে রহমতের ফেরিস্তা আসবে না ফেরিস্তা এলে পরে আপনার বাড়িতে বরকত হবে আপনার বাড়িতে বর হবে আর এই সব যদি আপনার বাড়ির ভিতরেই থাকে যে সর্ষে দিয়ে ভূত তাড়াবেন সেই সর্ষেতেই যদি ভূত বরা থাকে তাহলে ভূত যাবে না যাবে না ভূত তাড়া হবে না ভূত আরও যে কে ভূত জেকে বসবে এই জন্য বাড়ি বন্ধ করার পদ্ধতি যে বলা হলো এই পদ্ধতি যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার বাড়ি থেকে শয়তান দূর হবে জিন দূর হবে এবং বরকতহীনতা দূর হবে আপনি বাড়িতে রোগ বালাতে ভুগছেন ইনশাল্লাহ সব দূর হবে এর জন্য আপনি হয়তো সস্তায় বস্তা লাভ করতে চাচ্ছেন দেখছেন এত মেহনত এত কষ্ট কে করবে তার থেকে হ্যাঁ একটা লোককে ডেকে নিয়েছো। দিয়ে করিয়ে দাও দিয়ে সে আপনার ইরিং বিড়িং যা করে চলে গেল কিন্তু সে যে করলো সে যে আসলে সিড়ি করল। বিদাত করলো আপনি টাকা দিয়ে আপনি বাস দায়িত্ব হলেন কিন্তু আসলে দায়িত্বমুক্ত মুক্ত হলেন না এমন এক দায়িত্বে পড়লেন যে দায়িত্বে জবাবদিহি করা আপনার জন্য মুশকিল হয়ে যাবে হেয়ামতের দিনে আপনাকে জবাবদিহি করতে হবে কেন একজন লোককে ডেকে নিয়ে এসে বাড়িতে সিঁড়ি ঢুকিয়েছিলেন কিন্তু আপনি যদি উনিহা প্রকাশ করেন দিনে এলমের প্রতি অবজ্ঞা প্রকাশ করেন তাহলে তো বড় মুশকিল যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য দুটো শাস্তি আছে একটা শাস্তি দুনিয়াতে দেব আর একটা শাস্তি আখেরাতে যখন কিযামত শুরু হবে দুনিয়াতে দেবো তার জন্য হবে বাড়ি আছে ঘরে ঘর ভর্তি খাবার আছে তবুও যেন নাই নাই চাই চাই খাই খাই হাতে দই পাতে দই তবু বলে কই কই সব সময় যেন একটা অভাব সংকীর্ণতা শূন্যতা কি ব্যাপার মনে সুখ নেই কারণ কি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটা হচ্ছে দুনিয়ার পার্থিব জীবনে কেয়ামা তেয়ামা কেয়ামত যখন শুরু হবে তখন তাকে অন্ধ করে হাসর করা হবে অন্ধ আমার আয়াত তোমার কাছে এসেছিল কিন্তু তুমি ভুলে গেছিলে বিস্মিত হয়েছিলে তাই জন্য আজ তোমাকে বিস্মৃত করা হয়েছে আমার আয়াত তোমার কানে ঢোকে নি আমার উপদেশ তোমার কানে যায়নি আমার জিকির তোমার কানে যায়নি অগ্রাহ্য করেছ সেই অগ্রাহ্য করার দরুন তোমাকে দুটো শাস্তি দেওয়া হলো এক শাস্তি ভোগ করেছো। নাই নাই চাই চাই খাই খাই দিয়েছিলাম। আর এখন কেয়ামত যখন বিচার শুরু হবে তার শুরুতেই বুঝতে পারছ ঘর ঢুকতে মাথায় চাল ঠেকলে বুঝতে পারছেন ঘরের ভিতরে কি হবে এখন শুরুতেই তুমি অন্ধ হয়ে গেলে তারপরে হিসাবে সময় কি হবে এ খবর আছে আল্লাহ তালার শাস্তি কাল কেয়ামতে শুরুতেই ভোগ করতে হবে আল্লাহর থেকে আল্লাহর উপিকির ব্যবহার করতে হবে আল্লাহর জিকির থাকবে শয়তান থাকবে না দেখেন বিসমিল্লা বললে শয়তান ভেঙে যাবে বাথরুমে প্রবেশ করার আগে যদি বিসমিল্লা বলেন বিসমিল্লা আল্লাহ মাইন আউজুবিকা ওয়াল খুব বিসমিল্লা বললে শয়তানের চোখে জিনের চোখে পর্দা পড়ে যাবে আর আপনি দোয়াতে কি বললেন যে আল্লাহ আমি খবিশ জিন পুরুষ এবং নারী খবিস পুরুষ এবং নারী জিন থেকে পানাহ চাচ্ছি তার কারণ বাথরুম পায়খানা নোংরা জায়গা হচ্ছে শয়তানদের জায়গা এই জন্য আপনি দোয়া প্রার্থনা করে আপনি সেখানে প্রবেশ করেন আল্লাহর জিকির থাকলে ইনশাল্লাহ আপনার ক্ষতি হবে না এই জন্য মিলনের সময়ও বিসমিল্লা বলতে হয় তাই না মিলনের সময় বিসমিল্লা বললে সেই মিলনে শয়তান কোন ক্ষতি করতে পারে না যে সন্তান আছে সেই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না ইনশাআল্লা ভালো সন্তান জন্ম নেয় এই জন্য আল্লাহর যেখানে সবসময় আল্লাহর নেবেন আল্লাহর জিকির করবেন বিসমিল্লা বলে কাজ শুরু করবেন তাতে বরকত হবে যদি বিসমিল্লা বলে ঘর থেকে বের হন আপনার সঙ্গে ফেরিস্তা নিযুক্ত হয় তাই না আল্লাহ আপনার সফরে বিপদ আপদ থেকে আপনি মুক্ত থাকবেন যেহেতু আপনি আল্লাহর নাম নিয়ে আপনি জাদুর ব্যাপারে বলেছিলেন তো আমার প্রশ্ন হলো জাদুটা কি শুধু জিনদের সাহায্য নিয়ে জাদু ব্যাপারটা সম্পন্ন হয় অথবা জিন্দের সাহায্য ছাড়াও এটা সম্পন্ন করা যায় জাদু যদি করা হয় জাদুর চিকিৎসা একমাত্র চিকিৎসা হলো কোরআন জাদু কাটানোর জন্য জাদু ব্যবহার করা যায় না জাদু কাটানোর জন্য জাদু ব্যবহার করা যায় না লোহা দিয়ে লোহা কাটা যায় কাঁটা দিয়ে কাঁটা কিন্তু জাদু জাদু দিয়ে কাটানো না কারণ জাদু হচ্ছে শিরিক। আর এই জন্যই জাদু যদি আপনি কাটাতে চান সব থেকে বেস্ট আপনার ওষুধ হলো চিকিৎসা হলো দুটো সোরা যে সোরা দুটি অবতীর্ণ হয়েছে জাদু কাটাবার জন্য সোরা ফালাক আর সোরাচ আর সেই সঙ্গে সোরা এখলাসকে জুড়ে নেবেন তাহলে আপনার জাদু কেটে যাবে সেটা আপনি বিভিন্নভাবে পড়তে পারেন ঝাড় করতে পারেন পানিতে ফুঁক দিয়ে পানি খাওয়াতে পারেন তেলে ফুঁক দিয়ে তেল মালিশ করতে পারেন যেরকম চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয় জায়েজ পদ্ধতি লিখে না লিখে তাবিজ বানিয়ে না আপনি ঝাড় ফুঁক করলেন আল্লাহ রসুলামকে দুটো সোরা দিয়ে ঝাড় করা হয়েছিল তাই না ওই সাতটা গিট দিয়ে যে জাদু করা হয়েছিল তো আপনার যে মানে গিট খোলা হয়েছিল আর কি এক একটা আয়াত পাঠ করে আপনার গেট খোলা হয়েছিল আর ওখানে আছে যে ওমিন যারা গ্রন্থিতে ফুৎকার করে ফুৎকার করে করে জাদু করে তো সব থেকে বেস্ট হলো কোরআনের আয়াত বিশেষ করে সুরা ফালাক আর নাচ ব্যবহার করলে জাদু কাটানো যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন শরীয়ত ব্যবহার করার শরীয়ত অনুযায়ী চলার والسلام নবীন মহমদ ওসহব আজমিনবরক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 मुक्त दान कर रेखे स्रष्टाचाल करते मानवतार समाधान এবং এইট থ্রি সিফট বিআইসি কোড আই বিও বি ডবল টু আই ব্যানি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর আমি জানি আপনারা দেখছেন